আর আপনি দেখতে পাবেন লোকদেরকে ইয়াদ হলু না প্রবেশ করতে ফিদিন আল্লাহর ধর্মে আফওয়াজা দলে দলে ফাস তখন আক্তি পাঠ করুন বিহামদি ও তাহমিদ রব্বিকা রব্বাকা রব্বিকা সীয় প্রতিপালকের ওয়াস্তাগিরহু আর তার নিকট ক্ষমা প্রার্থনা করুন ইন্নাহু নিশ্চয় তিনি কানা তাওয়া অতিশয় তবা কবলকারী